আলহামদুলিল্লাহিয়া ও সঈদুল সালীন মোহাম্মী আসফাবিহ আজমাইন সম্মানিত হাজির আজকে আমরা শুরু করছি সুর আলমায় ২৭ নম্বর আয়াত থেকে গত আয়াতগুলোতে আল্লাহ তালা বনী ইসরা সতর্ক করেছেন তাদেরকে নসিহা করেছেন এবং তারা যে তাদের নবীদের সঙ্গে যে ধরনের কুফুরি করেছে বা সীমা লঙ্ঘন করেছে বেআদী করেছে তার আগে ইসা আল্লাহিসামের উম্মের সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন এখন আল্লাহ আল্লাহতালা বলছেন আপনি হে নবী মুহাম্মদ আপনি তাদের উপর তেলাওয়াত আলোকে আপনি তাদেরকে শুনান তেলাওয়াত করে এই যে তারা আল্লাহতলা নবীর কথা মানছে না এই ধরনের সীমালঙ্ঘন নবীদের সঙ্গে বেয়াদবি আল্লাহর দিনের সঙ্গে বেয়াদবি এবং বড় ধরনের অপরাধ সংগঠন পৃথিবীতে নতুন নয় হে নবী আপনি নিজের জন্য তাদের জন্য সতর্ক বাণী যে কিভাবে স্বয়ং এবং যিনি স্বয়ং আল্লাহ তার একজন নবী তার আপন সন্তান একজন আজকে হত্যা করার মতো অপরাধ করেছে আল্লাহকে ভয় করেনি এবং তাদের পরিণতি কি হয়েছে এইরকম যারা আল্লাহ তালার সঙ্গে সীমা করে শরীয়তকে মানে না হুকুমকে মানে না তাদের এরকম করুণ পরিণতি হয়ে যাবে অনেক সময় এগুলো যতই নসিহত করেন কাজ হবে না আল্লাহ নবীর জন্য শান্ত আর মানুষের জন্য সতর্ক বাণী যে তারা কিভাবে নিজের আখেরাত শেষ করে দেয় দুনিয়ার জন্য ইহুদ্দিন আসারাদের প্রসঙ্গে যেখানে আলোচনা হয়েছে তারা কেন আখিরি নবীর সঙ্গে এই ধরনের আচরণ করেছে তাকে মিথ্যা নবী বলে দাবি করেছে কেন ইমান আনেনি তাদের দুনিয়ার ক্ষতি হবে তাই না এবং শুধু তাই নয় আজকে দুনিয়াতে অনেক মুসলমান আছে দুনিয়া পাওয়ার জন্য মেজরিটি কোন দিকে পড়বে এই দিকেই পড়বে তো এই হলো দুনিয়ার মানুষের অবস্থা তো আল্লাহ তালা জন্য ইতিহাস স্মরণ করিয়ে দেন যে কিভাবে আদমের সন্তান হয়ে যাদের বাবা জান্নার থেকে একেবারে অতি অল্প আগে নাজিল হয়েছে পৃথিবীতে এত মানুষ নাই এত মারামারি দাঙ্গা হাঙ্গামা কিছু নেই এরপরে নিজের স্বার্থের জন্য নিজের হাহেস এর দাবি পূরণ করার জন্য মানুষে রক্তাক্ত পন্থা বেছে নিয়েছে তো এই জমানায় যদি নবী করিম সাল্লা জমানায় যদি কেউ নিজের স্বার্থের জন্য দুনিয়ার জন্য দিন ইসলামে দুশ্মনি করে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এই ঘটনা একটি ঐতিহাসিক ঘটনা এবং কোরআন এ পাখি আল্লাহ সেটাকে হক সহকারে বলেছেন আল্লাহ অতিরাজিত কল্প কাহিনী নয় অনেক কেশা কাহিনী ঘটনা আমরা শুনি সেগুলো অনেকগুলোই কিন্তু সত্যি ঘটনা নয় সেগুলা কিছুটা মানুষের বানানো রং রস লাগিয়ে মানুষ খুব আকর্ষণীয় করে গল্পের বই লাখে। আবার কিছু ঘটনা সত্য ঘটনা আছে কিন্তু এর মধ্যে এত অতিরঞ্জিত করে যে আসল জিনিস লুকায়িত হয়ে যায় যেমন আমাদের দেশে বিষাদ সিন্ধু কারবার ঘটনা লিখতে গিয়ে যা লেখেছে ইতিহাসের আলোকে তার কতটুকুন ঠিকবে। অতি অল্পই সত্য ঘটনা ইমাম হুসেন রহমতুল্লাহ আলহিকে হত্যা করা হয়েছে এটা ঠিক এর আগে খবর দিবহাক একেবারে ভ্যারিট ইনফরমেশন যেখানে থাকবে তো আল্লাহ তালা বলছেন ইমাম কাহির রহমতুল্লাহ তাছি বলেন যে বাগি যে মানুষের খুব খারাপ পরিণতি সীমা লঙ্ঘন করা জুলুমের এবং হিংসা বিদ্বেষের কি খারাপ পরিণতি হয় সেগুলো খবর দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের কাছে আদম সন্তানের আদমের দুই সন্তানের খবর নিয়ে এসেছেন হাবিল কাবিল এবং হাবিলের কিভাবে একজন আরেককে হত্যা করেছে সত্য ঘটনা কেন হত্যা করেছে সীমালঙ্ঘন করেছে এবং হিংসা বিদ্বেষ এর কারণে কারণ একজন কি আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন আরেকজন সেই নিয়ামত না পাওয়ার কারণে তার প্রতি প্রতিহিংসার আচরণ করেছে। এবং যেই ব্যক্তি এই প্রতিহিংসার আচরণ করে নরহত্যার হত্যার মতো কাজ করলো তার ঠিকানা হল জাহান্নাম আর যে ব্যক্তি এই সীমালঙ্ঘন করেনি মজলুম হয়ে দুনিয়া থেকে তার জীবনটাকে কেড়ে নেওয়া হয়ে গেল সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে অপুরন্ত পুরস্কার ইেজার করছে এই খবরগুলো আল্লাহ আল্লাহতলা দুনিয়ার মানুষকে দিতে চান ঈদ কার্রাবা কোরবান যখন তারা দুইজনই কোরবানি করল ফাতুক উব্বেলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাবাল মিনাল আহার একজন থেকে কবুল করা হলো আরেকজন থেকে কবুল করা হলো না আরেকজনটা কবুল হলো না আমি হত্যা করেই ছাড়ব তিনি শুধু আরেক ভাই উত্তর দিলেন দেখো আল্লাহ তো শুধুমাত্র মুত্তাক কাছ থেকেই কবুল করেন এবং পুরো ঘটনা আপনারা জানেন যে আদম আল্লাহ ইসলামের মধ্যে তার ছেলে মেয়ে বড় হওয়ার পরে তাদের বিয়ে সাধার দরকার তো দুনিয়াতে তো আর কোনো মানুষ নেই তারা কাদেরকে বিয়ে করবে আল্লাহ আল্লাহতালা তখনকার শরীয়তে অ্যালাউ করে দিলেন যে আদম সন্তানের ছেলেরা তাদের বোনদেরকে বিয়ে করবে এবং আল্লাহ তালা ওনাকে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন একটি ছেলে একটি মেয়ে করে দিয়েছেন এবং ওই শরীয়তে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে এই জোড়া ছেলে ওই জোড়ার মেয়েকে বিয়ে করবে যার কারণে এই ফয়সালা তিনি তার এই দুই ছেলে তাদের দুই বোন বড় হওয়ার ফলে দিলেন যে তুমি তাকে বিয়ে করবে আর তুমি ওকে বিয়ে করবে এখন যে হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল ছিল দুষ্ট প্রকৃতির ছেলে সে দেখল যে তার সঙ্গে তার জোড়ার বনটা সুন্দরী আর হাবিলের জোড়াটা একটু কম সুন্দরী তার সুন্দরের আকর্ষণ তাকে পেয়ে বসলো তার ভাই কেন এটা বিয়ে করবে তার ভিতরে প্রতিহিংসার সৃষ্টি হয়ে গেল এখন আজকালকার জমানায় ভাই ভাই বিরুদ্ধে হিংসা করে না এরকম ঘটনা আছে আমরা আশ্চর্য হয়ে যায় মানুষের মধ্যে আল্লাহ এই সমস্ত রোগ দিয়েছেন পরীক্ষা করার জন্য আমাদের মধ্যে নাল গুণ আছে আবার নফসের মধ্যে অনেক খারাপ গুণ আছে আল্লাহ তালা নফস যখন তৈরি করলেন তাকে একদম পারফেক্ট করে তার সৃষ্টিটাকে কমপ্লিট করলেন আর সেখানে কি করলেন এলহাম করে দিলেন ঢুকিয়ে দিলেন তার মধ্যে এবং উভয়টা মধ্যে মোত্তাকি হওয়ার দিনদার হওয়ার ইমানদার হওয়ার জান্নাতের নেশায় দুনিয়ার খাহেসকে কোরবানি করার অনেক চেষ্টা করলে সেগুলা যেমন আছে আর খাহে সাথে নফসানির দিকে ছুটে অন্যায় অপকর্মে ফুজুরি অন্যায় অপকর্মের দিকে যাওয়ার মতো দুই রকমের চাহিদার মধ্যে যে ব্যক্তি নফসাকে পবিত্রতার দিকে নিয়ে আসে মন্দরা থেকে সরিয়ে নিয়ে আসে চেষ্টা করে সংগ্রাম করে সাধনা করে সে ব্যক্তি হয়ে যাবে হ্যাঁ আর যে ব্যক্তি নফসের খারাপ জিনিসটাকে তার নফসের চাইদা অনুযায়ী দেওয়ার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে এবং এই নফসকে আরো নিচে নামাতে থাকবে অপকর্ম করতে করতে সেই ব্যক্তি অত্যন্ত ব্যর্থ হয়ে গেল সেই ব্যক্তি পরাজিত হয়ে গেল সেই ব্যক্তি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ইবনি আদম আদম আলা সন্তানের মধ্যেও এরকম এই ইভল টেন্ডেন্সি এবং গুড টেন্ডেন্সি দুইটাই ছিল দুটাই আছে যেটা আমাদের মধ্যে দূনটা আছে এই পরীক্ষার মধ্যে তারা পড়ে গেল তখন আদম আলাহামের ছেলে কাবিল এটা মানতে চাইল না সে বলে না আমি এটা মানব না এটা আপনি চিন্তা করেন আমাকে এই ব্যাপারে আদা ওই ফেসলা করে দেন সে বাবার সঙ্গে কথাবার্তা তখন বাবা বললেন যে শোনো বাবা তুমি যদি এটা কনফার্ম হতে চাও তাহলে দুইজনেই কোরবানি পেশ করো আল্লাহ তালার কাছে যার কোরবানি কবুল হবে সে ওই মেয়েকে বিয়ে করবে যে সুন্দরী নিয়ে তুমি তাচ্ছ যদি আল্লাহ তালা তোমার কোরবানি কবুল করে তাহলে তুমি তাকে বিয়ে করবে আর তোমার ভাই হাবিলের কোরবানি কবুল করলে সে বিয়ে করবে তাকে দুইজনে কোরবানি দিল তখন কোরবানি দেয়া হলো যে কোরবানিটা এক জায়গায় রেখে আসতো পাহাড়ের মধ্যে আগুন এসে এটাকে জ্বালিয়ে ফেলতো কবুল হওয়ার লক্ষণ আর যেটা আগুন আসবে না জালিয়ে ফেলবে না আল্লাহ থেকে সেটা কোরবানি না হওয়ার লক্ষণ তো কোরবানি করার পরে দেখা গেল যে হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবিলের কোরবানি কবুল হয়নি এখন তো কাবিলের তার আর অশান্তির শেষ নেই ফয়সালা করার আগেই সে এখন কোরবানি দেখেই তার অস্থিরতা শুরু হয়ে গেছে আমি হেরে যেতে পারি না তার হিংসা বিদ্যাস তাকে আমি তোমাকে কতল করে ছাড়ব দেখি তুমি কিভাবে হ্যাঁ এরকম সেরা গ্রহণ করতে পারো আমি তোমাকে সেই সুযোগ দেব না সেই বাচ্চারা শান্ত ভাবে জবাব দিলেন ইন্ন দিয়ে কি করবে আল্লাহর আল্লাহ তো আল্লাহ হুকুম মানো তুমি যদি মানতে তোমারটা তো কবুল হতো তো এটা তো আমার তো আমি তো আল্লাহ তালার সঙ্গে আমার কোন বিশেষ কোন কিছুতে এখানে নাই আমি আল্লাহর কাছে সপরদ করে দিয়েছি আল্লাহকে মেনেছি আল্লাহর হুকুম ফয়সালা দিকে চলে গিয়েছি তো আল্লাহ আল্লাহ প্রযোজ্য কিনা আমাদের জন্য প্রযোজ্য যখন আমরা গরু ছাগল কোরবানি দিয়ে আমাদের দেশে বড় বড় লোকেরা দেয় কার গরু কত টাকা দাম এরকম নাম ফুটাইতে চায় কে কতটা কোরবানি দিল এইগুলো কি আল্লাহ কোরবানি কবুল করেন আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ ইব্রাহিম সালাম আল্লাহ সাল্লাহ মাধ্যমে হুকুম দিয়েছেন আমি কার্যকরী করছি এই কোরবানি আল্লাহ কবুল করি এটা হলো একেবারে জানোয়ার কোরবানির কথা এছাড়া আমরা কোরবানির একটা আম অর্থ আছে সাধারণ অর্থ আছে তাই না মাল কোরবানি করি সময় কোরবানি করি আমরা অনেক সুযোগ সুবিধার কোরবানি করি আরাম আয়েস কোরবানি করি এগুলো তো কোরবানি হয় তাই না এগুলা কেউ যদি কোরবানি করে মাল সময় যোগ্যতা মেধা দিনের কাজে কোরবানি করে তাহলে আল্লাহ সবার কি কবুল করেন করবেন সংজ্ঞাটা কি হবে অনেক সংজ্ঞা অনেক সংজ্ঞা আপনারা শুনেছেন কিন্তু আল্লাহ তালা অন্য জায়গার কোরবানি উপলক্ষেই যেটা বলেছে কার কোরবানি কবুল করেন্লাহা ওয়ালা দিন কাছে কখনো তোমাদের কোরবানির গোস্ত এবং রক্ত এগুলো আল্লাহ বসে থাকেন গোস্ত গরিব মিস কিন্তু আমরা ভাগ করে খাবার অসুবিধা নাই কিন্তু আল্লাহর কাছে কি পৌঁছে তাকোয়া মিনকুম অন্তরে কি পরিমাণ আল্লাহকে মানার টেন্ডেন্সি আছে আল্লাহর মহাব্বত আল্লাহর হুকুম সম্মান করে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি এই করবানি করছো আল্লাহর কাছে এইটা পৌঁছে ঠিক মসজিদে অনেক দান করলো দান করার পরে যদি বলে যে মসজিদে এত টাকা দেয় আমাকে জিজ্ঞাসাও করে না মসজিদ কি করবে না করবে এরকম করে মানুষে মানুষের কেউ অনেকে দিনই দায়িত্বে পালন করে যে এত বছর দিনই দায়িত্ব পালন করলাম আমাকে একটু সামান্য দায়িত্ব দিল পর্যন্ত এরকম অনেকেই করে আমি এত দান খরাত করি রাস্তাকার বানাই দেয় একটা লোককে স্বীকার করে না সব মুনাফিকের দল এরকম খারাপ সব এগুলা করে কি না করব আমি আল্লাহরি শুকুর গরিব মিসকিন অসহায় সাধারণ মানুষকে যখন কেউ খাওয়ায় তাদেরকে দান করে তাদেরকে আল্লাহর আসতে দেয় তাদের বিপদে আপদে সাহায্য করে তখন তা মমিনদের দিলে কি খেয়াল আসে বলে যে দেখো তোমাদেরকে দিয়েছি লিও ঝিল আল্লাহর খুশি করার জন্য দিয়েছি মিনকুম লালিদিন তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান কোনো শকুর গুজারি কৃতজ্ঞতা প্রকাশ থ্যাংক ইউ চাইনা আমি কিচ্ছু চাই না আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাক এই নিয়তে দিয়েছি করা আমরা আদায় করি কিনা চিন্তার বিষয় আছে আমাদের জন্য ইনামায়ে তাকবালুল্লাহ মিনাল মুতাকিন আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন তারপরে এই সহজ সরল সন্তান হাবিল বললেন কাবিল কে কাবিল তো এই ধমক দিয়ে আছে এবং সে তার ভিতরে যে গোসা তার ভিতরে যে প্রতিহিংসা কাজ করছে তিনি পাচ্ছেন কোন যে কোনো সময় তারপরে আঘাত করতে পারে তো তিনি তাকে সদা বলে দিলেন লা লাইমানিমা আকুল তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো আমার দিকে হাত বেড়ে দাও আমাকে হত্যা করার জন্য আমি আমার হাত প্রসারিত করে তোমাকে হত্যা করতে যাবো না আমি তোমাকে এই হত্যা করতে কখনো আমার হাত বেড়ে দিব না কেন ইন্নি আশা ফুল্ল হব্বাল আলামিন আমি যে রব্বুল আল আছেন তার তাকে আমি ভয় করি তাকে আমি ভয় করি আমি এই কাজ করতে পারবো না ভ্রাতৃহত্যা নর হত্যা মতো কাজ আমি করতে পারবো না আরো তিনি কিছু বললেন তাকে নসিহত করার জন্য আমি চাই যে আমি এই কাজ করবো না তুমি যদি করো তাহলে তুমি তোমার গুণা এবং আমার গুণা সবগুলা কাঁধে নিয়ে তুমি জাহান্নামি হয়ে যাবে তুমি যদি এই কাজ করো এটাই হচ্ছে এই সমস্ত জালিমদের শাস্তি তুমি কি তা জানো তুমি কি খেয়াল করেছ তুমি হত্যার পরিকল্পনা করছ এই যে এখন প্রশ্ন এখানে আসে তিনি হাবিল নিজের আত্মরক্ষা করা তো তার দায়িত্ব আছে এবং আমরা বলি যান রক্ষা করা কি ফরজ এটা শরীয়দের একটা প্রিন্সিপাল তিনি এটা লক্ষণ না করে তিনি নিজে মনে হয় যেন অ্যালাউ করলেন যে ঠিক আছে কতক গবরা করে ভালো নিজের আত্মরক্ষা প্রতিরক্ষার জন্য এটা তো ইমানই দায়িত্ব সেটা করলেন না কেন এখানে এর তাফসিল হচ্ছে অনেকগুলোই একটা হচ্ছে তিনি তাকে এখানে নসিহত করছেন তাকে শুনিয়ে দিচ্ছেন যে দেখো তুমি এত হিংসার আগুনে জ্বলছ আমার তোমার বিরুদ্ধে তো কোনো দুশ্মনী নাই ভাই সরল ভাবে তার দৃষ্টি আকর্ষণ করছে কি জানি আল্লাহ তার দিলে রহমত দেয় কিনা আমি তোমাকে হত্যা করব না ভাই আমার এরকম কোন চিন্তাও নাই আমি তুমি এটা করবা কিনা এটা এরকম কথা শুনলে তো মানুষের দিলে অনেক রহমত আসে আল্লাহর ভয় আসে এটা তিনি আশা করলেন এরপরে হচ্ছে যে তিনি আল্লাহর ভয়ের কথা শুনিয়ে দিলেন ইনি আশাফুল্লাহ রাবুল্লাহ আলমিন নিজের কথা শুধু নিজেকে আল্লাহর ভয় দিকে তাকে আল্লাহর ভয় আনার জন্য দিচ্ছেন আবার আর বলেন যে আমাকে কতল করলে আমার গুণাগুলো সব তোমার দেওয়া হবে এসব বলে টুলে তবে যাহার নাম তার ঠিকানা হয়ে যাবে আসলে তাকে নসিহত করার উদ্দেশ্যে থামানোর জন্যই তিনি আসলে এই কথাগুলো নসিহতের আকারে বলেছেন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 সালমা ডিজাইনার আবহাওয়া রোড লন্ডন ই ওয়ান তিনি যখন সে হত্যা করতে গিয়েছে যদি পরে আয়তে এসেছে তার এত কথা শোনার পরেও ভাইয়ের এত সুন্দর নসিহাতের এবং একটা আপিলের মতো কথা এসেছে একটা আবেদনমূলক কথা এসেছে এগুলো তার দিল গলালো না তার দিলে রহমত আসল না তার হিংসাকে হিংসার আগুন কে একটু থামাতে পারলো না ফত্তা আতলাহ নফস হু কাতলাহ তার নফ্স তাকে উৎসাহিত করতেই থাকলো তার নফ্স তাকে ধোকা দিতেই থাকলো শেষ পর্যন্ত তার ভাইকে হত্যা করার জন্যে এবং সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাকে এই কাজে উদ্যোগ করল কিভাবে করেছে বিভিন্ন রেওয়ায়ত এসেছে এটা কোন শ্রহী হাদিস থেকে পাওয়া যায়নি কতলটা কিভাবে করেছে তাফসিরে বিভিন্ন বনি ইসরায়েলের রেওয়ায়ত থেকে কয়েকটি ঘটনা এসেছে তার মধ্যে একটা এসেছে তিনি ঘুমিয়েছিলেন আর সে তার ঘুমন্ত অবস্থায় একটা পাথর নিয়ে তার মাথাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং আর একটি রেওয়ায় এসছে যে সেই তার মাথা গলা এগুলো চেপে ধরছে আর ভাই নড়াচড়া করছে এখন কিভাবে মারবে এটাও জানে না কারণ দুনিয়াতে তখন তো কোনো ক্রাইম ট্রাইম কিছু হয়নি আর এত সুরি বন্দুক পিস্তল এগুলো কিছুতে নেই কি করবে সে ধস্তাধস্তি করছে আর ভাই যানবাহনের জন্য ধস্তাধস্তি করছেন কিন্তু সে বুঝতে পারছে না যে কিভাবে হত্যা করা যাবে তখন কোন কোন ইসরায়েলি রেওয়ায় আছে যে শয়তান তখন একটা জানোয়ার নিয়ে আসলো সে বলল জানোয়ারটা কাছে নিয়ে এসে তুমি এটাকে হত্যা করতে চাও বলে হ্যাঁ আমি দেখাই তো আমরা কিভাবে হত্যা করবা যে একটা পাথর দিয়ে শয়তান এই জানোয়ারের মাথা পাথরটাকে জানোয়ারটাকে শুয়ে মাটির মাটির মধ্যে বড় একটা পাথর দিয়ে মাথায় জোরে আঘাত করলো মাথায় একদম গুঁড়ো হয়ে গেল মারা গেলো জানোয়ারটা এইভাবে মারো পাথরটা তার হাতে তুলে দিল শয়তানের জন্য এটা মজার খবর না এই রকম নার্সের সঙ্গে সে আর একটু পাম্প করে এভাবে করে ফেললো তো হয়তো এটা ঠিক যে হাবিল একদম তিনি হত্যা করে ফেলা এরকম করে বসে থাকেননি তিনি নিজেকে উদ্ধার করার জন্য নিশ্চয়ই ধস্তাধস্তি করেছেন কিন্তু উল্টা তাকে তিনি হত্যা করবেন এদুর তিনি জাননি। কারণ হচ্ছে এখন দুইজন মারামারি করছে এখন যে ব্যক্তি সেই ব্যক্তি এবং যে যে মারলো আর যে মরে গেল মারামারি পার্সোনালি করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হাদিস এসেছে যখন দুইজন মুসলমান লড়াই করে একে অপরকে মারার জন্য চেষ্টা করে যখন এভাবে এইরকম এসেছে এই হাদিসের ইদা তহল মুসলিমানিমা ফালকা হাদিসে তিনি বললেন যখন দুইজন মুসলমান সম্মুখ সমরে একে অপরকে মারার জন্য দুইজনই মুসলমান তরবার নিয়ে একজন আরেকজনকে আঘাত করতে থাকে তাহলে যে হত্যাকারী আর যে নিহত হয়েছে যাকে হত্যা করা হয়েছে দুইজনই জাহান নামী হয়ে যা এই পরে হাদিসার পর সাহাবারাবলেন ইয়ারসুল্লাহ হাদ মাহতুল এই তো হত্যাকারী জাহান নামে যাবে এটা তো আমরা বুঝে ফেললাম কোনো সন্দেহ নাই যে বেচারাকে হত্যা করে ফেললো ওই বেচারা কেন জাহান নামে যাবে তখন তিনি বললেন ইসানিহি সো এই কারণে জমানার হাদিস মান রসুল্লাহ সালামের কাছে তো হাবিল যিনি আদম সন্তান নে মানুষ তিনি এই লাইনে চিন্তা করেছেন যে আমি আকবাড়ে তাকে হত্যা করে ফেলি ইন আমি এই জন্য আল্লাহর হয়ে যাই আমি কারো রক্ত মাথায় করে আল্লাহ করেছেন রাজি হননি এবং এটা দেখা গেল যে কোন কোন ক্ষেত্রে হয়ে যেতে পারে আপনি মনে করছেন আর আপনাকে মারতে আসছে আসলে সে আপনাকে মেরে ফেলবে না হয়তো আপনাকে কিছু একটা আঘাত করতো আপনি প্রতিরক্ষা করতে গিয়ে তাকে মেরেই ফেললেন এরকম ঘটনা হয় কি না হয়ে যায় মাঝে মধ্যে তো সেটা যদি হয়ে যায় তাহলে তো ও আর সে বেচারা আর হয়তো হাত ভেঙ্গে দিবে বড় থেকে বড় এতটুকুন করতো আর এই বেচারা কাউন্টার এটা করি কি করলো তাকে মেরে ফেললো হত্যা করে ফেললো এখন হাত ভাঙ্গার তুলনায় হত্যা করাটা কি বড় অপরাধ না তে এটা একটা বড় অপরাধ হয়ে গেল এটা নিয়ে তো চিন্তায় থাকা লাগবে এই ঘটনা নবিকা জানেন তৃতীয় হত্যা করা হলো মদিনার মেজরিটি সাহাবিরা যখন হজে গিয়েছেন তখন মিশর এলাকা থেকে কিছু বিদ্রোহী লোকজন আসলো মদিনায় এসে বিভিন্ন দাবি দিয়ে শেষ পর্যন্ত কিছু অন্যায় দাবি চাইল উনি অন্যায় দাবির কাছে মাথা নত করলেন না তারা তার বাড়ি ঘেরাও করে শেষ পর্যন্ত তার ঘরে ঢুকে তারা ওনাকে হত্যা করতে আসলো। তারা হত্যা করতে আসবে প্ল্যান করে ফেলেছে তিনি এসে বললেন হজরত ওসমান আদিয়াল আনহুর কাছে যে আপনি যদি হুকুম দেন তাহলে আমি আপনার তো দায়িত্ব আছে আমি কি করি আমি এগিয়ে যাই আপনাকে হেল্প করার জন্য এবং তাদের সঙ্গে আমি লড়াই করি তো এই কথা শোনার পরে ওসমান আদালত তাকে থামিয়ে দিলেন বলে তুমি এই কাজ করো না তিনি এই কাজ করলেন না এবং তিনি শেষ পর্যন্ত তাকে নিবৃত্ত করলেন তিনি কোন রকমই পারমিশন দিলেন না যে আমি কোন রক্তের দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে যাব না এবং তাকে হত্যা করা হলো আপনারা জানেন তিনি বললেন আমি বার হচ্ছে সবর করবো আল্লাহ তালার কাছে নেকি পাওয়ার জন্য। এবং নবী করিম সাল আলী সাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন ওনাকে ওনাকে যখন হত্যা করা হবে তিনি সবর করবেন এবং সেই সবরের বিরাট পুরস্কার আল্লাহর কাছে তিনি পাবেন এই জন্য যখন কোন ফিতনা হয় এই ফেতনার মধ্যে মানুষ যেখানে রক্তা রক্তের সম্ভাবনা রয়েছে তা থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার নবী করিম সালছেন আবি অক্কা সাদিলেন আহ যে ওসমানে ফিতনার সময় আসাদু আনা রাসুল্লাহে কল ইহা সাথা কোন নবী করিমালী করেছেন দাঁড়ায় নাই বসে গেছে এরপরে হল ওলকায় মাস যে দাঁড়িয়ে গেছে কিন্তু এখনো পা দিয়ে হাঁটা শুরু করেনি দাঁড়িয়ে আছে সে একটু সেই ফাঁসে ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি পা দিয়ে হেঁটে আর যে ব্যক্তি হাঁটা শুরু করে দিয়েছে ফেটনার দিকে যদি হেঁটে যাচ্ছে সে একটু সেই ফাঁসে দৌড়ে যাচ্ছে যে তার থেকে আফর আইতে ইনদা হালা আল বাইতি আহ এখন এ সেই ব্যক্তি যদি আমার ঘরে ঢুকে পড়ে আমাকে কতল করার জন্য তাহলেও কি আমি তা আমার প্রতিরক্ষা করতে পারবো না করা উচিত নয় ফকালা কুন কা তিনি তখন বললেন যে তুমি আদম সন্তানের মতো হও হাবিলের মতো হও চেতনার মধ্যে তুমি ঝাপ দিও না এগিয়ে যেও না তো এখানে আমরা আরো জানি আরেকটা লড়াই করে সেই ব্যক্তি শহীদ হয়ে যায় এটা নয় যেখানে আপনি দেখছেন যে বড় ধরনের এই সিচুয়েশন হচ্ছে ব্যক্তিগত ভাবে শুধু আপনি তার টার্গেট নন এটা আরো বড় ধরনের ক্ষতি করবে আপনার পরিবার অন্যদেরকে তখন সেই ক্ষেত্রে আপনার এগিয়ে এসে প্রতিরোধের ব্যবস্থা করা এটা আপনার দায়িত্ব এটা ঠিক আছে কিন্তু এখানে আদম আলা ঘটনা ঘটেছে এখানে এর চেয়ে বেশি কিছু আর হওয়ার নাই উনি পর্যন্তই শেষ এবং উনি নিজেকে সেফ করার জন্য চেষ্টা করেছেন তিনি যদি যেতেন তাহলেও আমরা জেনারেল প্রিন্সিপাল অনুযায়ী দেখি যে হয়তো তিনি আল্লাহর কাছে গুনাগার হতেন না কিন্তু তিনি সতর্কতার জন্য এর চেয়ে বেশি তিনি জাননি এবং তিনি জানেন যে আল্লাহ তালা কাছে মাজলুমের যে কি মর্যাদা রয়েছে এবং তিনি কোনো রকমেই যাতে আহ আল্লাহর কাছে ধরা না পড়েন সেটা যেন তিনি খেয়াল করলেন এরপরে ফা আসবাহা মিনাল সে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল কোথায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল ফির দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াতেও মা বাবার কাছে কি তার আর সেই অবস্থান আছে হয়তো সে পালিয়ে বেড়াচ্ছে আর তাদের সামনে কোনোদিন যায়নি বনে জঙ্গলে থেকে থেকে তাকে মরতে হয়েছে কারণ আদমের মা আদম এবং তার মা বাবা দিবে আর ঘরে তাদের কাছে মুখ দেখাতে পারবে শয়তান মানুষকে এরকম করিয়ে দুনিয়া আখাত সব বরবাদ করে দেয় এখন এতে এত বড় গুনা ুল নফসুন তাকতুল নফসুন কেন আল ইবনে কেফলু কাতল যে ব্যক্তি এই পৃথিবীতে যত খুন খারাপ ঘটে যত লোকে খুন করে প্রত্যেকটি খুনের সমপরিমাণ পরিমাণ গুণা কাবিলের কাঁদে জমা হতে থাকে কারণ পৃথিবীতে এই গুণাটা সর্বপ্রথম সে আবিষ্কার করেছে এবং এই জন্য দুনিয়াতে যত বড় বড় গুণা আছে যে এই গুনার আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষ এমন পর্যন্ত যারা তাকে ফলো করে ওই গুনার রাস্তায় যায় তারা সবাই তাদের সম গুনা ওই ব্যক্তির কাঁধে দিয়ে দেয় বা চলে আসে এখন কি করবে আচ্ছা তিনি যে বললেন যে আমি চাই আমার গুনা আর তোমার গুণা নিয়ে তুমি একসঙ্গে জাহান্নামে যাও তো তার গুণা নিয়ে যাবে আবার ওই ভাইয়ের গুনা নিয়ে কেন যাবে জালিম যখন একজনে আরেকজনের কোনো ক্ষতি করে এই ক্ষতির পাওনা তো আল্লাহ আদায় করে দিতে হবে তাই না ক্ষতি কেউ যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করে এই ক্ষতিগ্রস্তের জন্য যে আপনার ক্ষতি হয়েছে এটা শোধ করতে হবে এখন যে হত্যা করলো ওনার তো পাওনা নিশ্চিত হয়ে আছে। এই ওনার যানকে শেষ করে দেওয়া হয়েছে এটা আল্লাহ তার থেকে আদায় করে দিবেন কিভাবে যদি ওনার কোনো গুণা থাকে হাবিলের এই গুণাগুলো দিয়ে তার কাঁদে দিয়ে তারপরে তাকে আল্লাহ জান্নাতে দিবেন। আর এই গুনা তার কাঁদে দেওয়া হবে তাহলে নিজের গুণা তো আছেই যদি হাবিলের কোনো গুণা থাকে এগুলো সহকারে এসে কাঁদে করে তারপরে জাহান নামে যেতে হবে এখন হত্যা করে ফেললো খুবই ক্ষতিগ্রস্ত তো হয়েই গেল এখন সে চিন্তা করে এখন আমি করি কি ভাইকে তো হত্যা করে ফেললাম অনেক সময় অপকর্ম করার পরে তো কিছুটা রিয়েলাইজেশন হয় এখন তো তাকে চিন্তা করতে পারবে তা তো আর পারবে না এখন এই লাস্ট এখানে পড়ে থাকবে এটাকে করবে কিভাবে তাদের সামনে এখনো কারো মৃত্যু ঘটেনি দেখেনি যে কবর দিতে হয় না কি করতে হয় এটাও জানে না কারণ এখন আদব আলাহ মৃত্যু বরণ করেননি মা হাওয়াও মরেননি তার কোন ভাই বোনও মারা যায়নি কিভাবে এখন সৎকার করবে চিন্তা করছে বসে বসে মৃত্যু হয়ে গেছে কোন কোনো আহ ইসরাই ঘটনায় আছে যে একটা আরেকটার সঙ্গে ফাইট করে মেরে ফেলেছে আর কোন কোন ঘটনা আছে যে এমনি একটা মোড়ে গিয়েছিল তো আর একটা কাক সেটাকে নিজে তার কি বলে তার যে নক দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে বের করে এরপরে কাকটাকে মৃত কাকটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিল এরপরে বাকি মাটিগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিল এই কবর দেওয়ার তরিকা সে শিখলো এই কাক থেকে আল্লাহ তালা তাকে শিখানোর জন্য কমপক্ষে হাবিলের লাশটা তাতে একটা দাফন হয় অন্তত সে ব্যবস্থা আল্লাহতালা করে দিলেন কারণ এই হাবিল তো আজম আল্লাহ সাল্লামকে গিয়ে খবর দিবেন আমি মেরে ফেলছি অমুক জায়গায় লাশ আছে সে তো সেখান থেকে গেছে এই লাশটা তো সৎকার হওয়া দরকার আল্লাহ আল্লাহ তালা কি করলেন একটি কাককে পাঠালেন আর একটা কাককে দাফন করা দিয়ে দেখিয়ে দিয়ে যাতে করে ওই কাকটা যে গর্ত খুঁড়ে জমিনের মধ্যে গর্ত করল মাটি খুঁড়ে যাতে করে তাকে দেখায় কিভাবে তার ভাইয়ের লাশকে মাতিস্থ করবে কবরস্থ করবে দাফন করে দেবে এখন এটা দেখে কাবিল বলে হায় রে আমার দুর্ভাগ্য আমার কপাল পড়া আমার আফসুস আমি কি এত হতবাগা হয়ে গেলাম একটা কাক একটা পাখি জানে কিভাবে আরেকটা একটা পাখিকে কবরস্থ করতে হবে সেই জ্ঞানটাও আমার হলো না আর আমি এমন একটা বড় ক্রাইম করে ফেললাম কিভাবে আমার ভাই লাশকে দাফন করবো কাকের মতো সেটাও জানতে পারলাম না অতপর আসবাহামিনান্না দেবিন সাংঘাতিক লজ্জিত হয়ে গেল সাংঘাতিক রিগ্রেট করা শুরু করে দিল আফসুস করা শুরু করে দিল এই আফসোসে আর কাজ হবে এখন কোন কাজ হবে না এসেছে আর কাবিল শক্তিশালী ছিল বরঞ্চ আসলে তিনি নিজেকে সেভ করতে চেয়েছেন কোন রকমের গুণার থেকে দেন তিনি দূরে থাকতে পারেন তিনি চাইলে আদার হয়ে যেতে পারত কিন্তু সেটা তিনি অ্যাভয়েড করেছেন এরপরে আসছে এ কারণে আমি বনি ইসরায়েল কে লিখে দিয়েছি তাদের ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে যে ব্যক্তি একটি মাত্র মানুষকে হত্যা করে সে এত বড় গুণা করে বিনা কারণে অথবা জমিনে বিপর্যয় সৃষ্টি না করার কারণে এমন কোন ক্রাইম করেনি যেটা জমিনে ফাঁসাদ সৃষ্টি করে ফেলে এইরকম ক্রাইম না করা সত্ত্বেও যদি কেউ কাউকে খুন করে ফেলে সে যেন সমস্ত মানুষকে খুন করলো এত বড় অপরাধিকা ওমান আখিয়ান আর যে ব্যক্তি একটি মাত্র যানকে বাঁচানোর জন্য চেষ্টা করে ভূমিকা পালন করে সে মনে হয় যেন গোটা হিউম্যানিটি গোটা মানবতাকে রক্ষা করার জন্য চেষ্টা করলো যান বাঁচানোর জন্য চেষ্টা করা আল্লাহর এত ফিরতের কাজ আর কাউকে মারার চেষ্টা করা এত গুণার কাজ এখন নিরাপরাধকে মানুষকে মারার জন্য কত মানুষ তার পিছনে লাগে মিডিয়া কত মানুষ মিথ্যা কাহিনী জোগাড় করে নিয়ে আসে যে অমুক কি এত মানুষকে মেরেছে এত আল্লাহ করে ঘর বাড়ি জড়িয়েছে এত লোককে জেনা ব্যবহার করেছে মিথ্যা সাক্ষী দিচ্ছে মিথ্যা কলমবাজি করছে যারা এইরকম সহযোগিতা করছে কোন লোককে হত্যা করানোর জন্য সেটা বিচারের নামে প্রহসন হয় তাহলেও সে মনে হয় যেন একটি লোককে মারল না গোটা মানবতাকে হত্যা করার জন্য সহযন্ত্র করলো এটাই আল্লাহর কাছে অপরাধটা এত বড় আর যারা বাঁচানোর জন্য চেষ্টা করে তারা আল্লাহর অনেক মর্যাদা পাবে যে মানুষকে এটা তো বনি ইসরা জন্য আল্লাহ তালা লিখে দিয়েছেন দেখেন আমাদের জন্য তো লেখেন না কিছু নাকি কোরআনে পাকে যা কিছু আল্লাহ তালা বলেন আগের উম্মতে রেফারেন্স দিয়ে সেটা আমাদের শরীয়তেও যখন উল্লেখ করা হয় আমাদের পর আমাদের জন্য সেটা কার্যকরী হবে একই হুকুম তবে তাই বলে একজনকে যে হত্যা করেছে আর একশো জনকে যে হত্যা করেছে দুইজনের হত্যার শাস্তি গুন এক সমান হবে নাকি না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 বিলবাইনাথ এই সমস্ত দলিলপত্র এবং যুক্তি প্রমাণ সহকারী কেসা কাহিনী দলিল দিয়ে তাদেরকে পাঠিয়েছি বোঝানোর জন্য এইটুগুলো শোনার পরেও তাদের অনেকেই এত কিছুর পরেও জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করা শুরু করে দিল তে এখনকার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জামানার কথা বলছেন আল্লাহ তালা যে এই সময় তারা এগুলা করবে না কোন গ্যারান্টি নাই আগে যখন করে আসছে আপনার সময় তারা এগুলো করবে আর আমাদের এই সময় যেন কি এগুলা না করে বসে আছে নাকি আল্লাহ তালা সেই প্রসঙ্গে কি আরো বলছেন যারা জমিনে এরকম অপরাধ ঘটানোর জন্য বিভিন্ন রকমের ক্রাইম করে বেড়ায় তাদের শাস্তি উপলক্ষে বলছেন যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এবং তার সঙ্গে যারা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে খুন খারাবি বিশৃঙ্খলা বড় ধরনের অপকর্ম ঘটিয়ে যায় তাদের শাস্তি হচ্ছে আই কাত্তালু তাদেরকে ধরতে পারলে অপরাধীগুলোকে কতল করা হোক আও ইশলু অথবা তাদেরকে সুলিতে চড়ানো হোক আই দিহিম আর্জুল খেলাফ তাদেরকে পেছন দিক থেকে হাত পাকে কেটে ফেলানো হোক ইনফিনা জমিনে তাদেরকে নির্বাসন দেওয়া হোক তার বড় ক্রাইম করলে তাদের শাস্তি হতে পারে তাদেরকে কত করা হোক তাদেরকে চড়ানো হোক তাদের হাত পাকে কেটে দেওয়া হোক তাদেরকে জমিনের মধ্যে আরেক দেশ থেকে বহিষ্কার করে নির্বাসন করে দেওয়া হোক জেলখানা রাখলেও এটাও আরেক ধরনের নির্বাসনের মতোই তো এগুলো অনেকগুলো শাস্তির কথা এসেছে সরিয়েছে রাষ্ট্র কিভাবে এই সমস্ত ক্রাইমগুলোর শাস্তি দেবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে অনেকগুলো অপরাধের কথা এসেছে কোন অপরাধের জন্য কোন শাস্তি এখানে একটু জেনারেলি একটু গড়ে এসেছে কিন্তু আবার হাদিসের মধ্যে চুরি করার শাস্তি কি আছে আলাদা করে এসেছে কোরআনের মধ্যেও সেটা এসেছে একটু পরে আবার আসবে কে কতল করলে তার শাস্তি কি হবে অন্যান্য ক্রাইম করলে কি শাস্তি হবে এগুলো ডিটেলস এসেছে তবে যিনি ইসলামী রাষ্ট্রের যিনি শাসক আছেন সেই তারা কি করবে ইনসা আলা ইনসা আলা ইনসা আল আই দিওয়াল ইনশা আনাফা যে কোনো ব্যক্তিকে তার অবস্থায় তার ক্রাইমের পরিমাণ অনুযায়ী কাউকে হত্যা করবে কাউকে শরিতে চড়াবে কাউকে হাত পা কেটে দেবে কাউকে দেশ থেকে নির্বাসনে দেবে আব্বাস বলেছেন হাইবাতে রুত অবস্থা অনুযায়ী পাপ অনুযায়ী শাস্তি হবে শরীয় কাতলা কুতেলা যে হত্যা করেছে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড ওমান কাতালা ও আখাদান মাল কুতেলা ও সুলেবা যে ব্যক্তি কতল করেছে আবার তার মাল সম্পত্তি টাকা পয়সা নিয়ে গেছে তাকে হত্যা করতে হবে এবং তাকে হত্যা করার পরে শুলিতে চড়াতে হবে ওমান ইতাল যে ব্যক্তি চুরি করেছে আর যে ব্যক্তি টেরোর করেছে মানুষকে বড় ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি করে সবাইকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছে বড় ধরনের সিচুয়েশন তাকে জমিন থেকে নির্বাসন দিয়ে দিতে হবে অন্য জায়গায় তাকে বহিষ্কার করতে হবে এইভাবে করে শাস্তির বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তবে এই আয়াতে একটা গাইডলাইন এসেছে বিস্তারিত শেখের কিতাবে হাজি কিতাবে আরো বিস্তারিত এসেছে অপরাধীদেরকে ছাড় দেওয়া ইসলামের নিয়মের মধ্যে পড়ে না অপরাধ প্রমাণিত হলে আর অপরাধ প্রমাণিত না হলে শাস্তি দেওয়া যাবে এটা দুনিয়ার সমস্ত হিউম্যান মানে হিউম্যানিটি উইড যে যতক্ষণ পর্যন্ত কারো দোষ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত সে কি ইনোসেন্ট ইনোসেন্ট আনটিম প্রভেম গা লোককে ধরেই শাস্তি দিয়ে ফেলতে হবে আগে ঠিক করা আছে কি শাস্তি দিতে হবে প্রমাণ হোক আর না হোক শাস্তি ঠিক করা আসে প্রমাণ তো কায়দা করে পরে করতে হবে এটা নয় যার প্রমাণ প্রসেস ইনসাফ জাস্টিস এর যেটা হবে সেটা অনুযায়ী হয়ে গেলে ইসলামে কোনিম শুধু দুনিয়া শাস্তি নয় তাদের জন্য আখেরাতে রয়েছে বড় কঠিন শাস্তি রাহিম তবে কেউ যদি কোনো অপরাধ করে চুরি করেছে বা কাউকে অন্য ক্ষতিগ্রস্ত করেছে এরপরে একসময় তবা করে ফেলেছে তাকে পাকড়াও করে শাস্তি দেওয়ার আগে তবা করে ফেলেছে মাল চুরি করেছে মাল ফেরত দিয়ে দিয়েছে হ্যাঁ এরকম করে যদি কেউ তবা করে ফেলে তার সংশোধন হয়ে যায় তোমরা তাকে পাকড়াও করার আগে ফালামু আন্নআল্লাহ গাফুর রাহিম তখন তাকে মাফ করে দাও তোমরা ক্ষমা করে দাও জেনে রাখো আল্লাহ আমাকে মাফ করে দেন না দুনিয়ার কোটে এটার বিচার করতে হবে এবং এরকম শাস্তি নবী করিমিসানায় তিনি দিয়েছেন কাজে এই ক্ষেত্রে কোন কম্প্রোাই করা যাবে না তবে আল্লাহ তালার কাছে আখেরাতের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আখেরাত থেকে আল্লাহ সত্যি তবা করে তাহলে দিনে খুন খারাপি করে গেলেও দুনিয়ায় যদি তার শাস্তি হয়েও যায় আখেরাতে সে আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা আছে ইন্দুন এক লোক কয় জনকে হত্যা করেছিল প্রথমে নিরানব্বই তারপরে একজন জিজ্ঞাসা করলে আমাকে আল্লাহ করবেন নাকি করবেন করবেন কি নিরানব্বই জনকে খুন করেছি আরে মাথা খারাপ নাকি নিরানব্বই জনকে খুন করা তুমি তো করতে চাও তোমার জন্য তো থাকবে গেট লাস্ট আর তাকেও দিসে হত্যা করে একশো পুরা হয়েছে এখনো তো অবাক করতে চায় তো জিজ্ঞাসা করে লোকেরা বলে যাকে তাকে শুধু কি বলেছেন তুমির রহমাতিল্লা হে আমার বান্দারা যারা নিজেদের নার্সারি করে এত গুনা করতে করতে জুলুম করে ফেলেছ তুমি তো স্টিল তোমার কাছে বা দরজা খোলা আছে আল্লাহ থেকে তুমি এত গাফুর এত রাহিম কিন্তু তবা করতে হবে সেরকম তো এইভাবে করে আল্লাহ তারা আখেরাতের গুণা থেকে অন্তত মাফ করে দেবেন তবে দুনিয়ার শাস্তি যেটা পাওনার সেটা দুনিয়ার কোট কাছারি সরিয়েথ যে বিধান আছে সে অনুযায়ী কার্যকরী করতে হবে এরপরে আল্লাহ সাত করছেন এর আগ পর্যন্ত আল্লাহ আলাহ সালাম উম্ম সবাইকে প্রসঙ্গে এনে কথা বলেছেন এবার আল্লাহ তালা কাদেরকে ডেকে বলছেন ইয়া আল্লা মানু কাদেরকে ডাকছেন ইমানদারদেরকে ডেকে ডাকছেন মুসলমানদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করার কাছে ওসিলা জোগাড় কর্ত হলো মাধ্যম তাই না কোন কিছু মাধ্যমে কারো ওশিলায় কিছু হয় না কারো মাধ্যমে কিছু হয় না এখন উশিলা মানুষও হতে পারে উশিলা মানুষ অন্য কিছুও হতে পারে এখন এখানে ওসিলের বলতে মানুষ বোঝানো হয়েছে না। এই ওয়াসিনের অর্থ এখানে মানুষ নয় সমস্ত ইমা বিমানেছেন আই আল করবাহ অন্যান্য তাফসিল বলছে আত নেকির কাজ আল আমি আতহি বিমা ইউরু যে তোমরা আল্লাহর কাছে চাও মুক্তি চাও আল্লাহর কাছে কামিয়াবি চাও নাজাদ চাও বেত হি আল্লাহর কথা শুনে আমল বেমায়ুরুদ্ধি আমন আমল করে যে আমল করলে আল্লাহ খুশি হবেন এগুলো তোমাদের ওসিলা এগুলো নিয়ে আল্লাহর কাছে আস এই হলো তাফসির অর্থ আর আমাদের দেশে এই অসিলার অর্থ কি শুনেছেন অমুক পীরকে ধর আল্লাহ বলছেন কোন একজন ওসিলা না হলে তোমার মুক্তি নাই এই মন গোড়া তাফসিল করলে যারা করে বেড়ায় এখনো আজ করেই এই করে করে কিনা আল্লাহ তালার কালামকে বিকৃতি করা তাহরি রা করেছে যে তাওরাতের আল্লাহর বক্তব্যকে তারা তারা কোন সময় কেটে দিয়ে মুছে ফেলে নিজের হাতে লেখে দিয়েছে কোনো সময় আসে একটা আরেকটা পরে উল্টা অর্থ করেছে আর কোনো সময় তারা ঠিকই পড়েছে কিন্তু তাফসির ব্যাখ্যার মধ্যে উল্টা ব্যাখ্যা করেছে এটা তাহির আল্লাহর বক্তব্যকে বিকৃতভাবে পেশ করা যারা এইরকম ওয়াজ করে তাফসির করে তারা আল্লাহর বক্তব্যকে বিকৃত করলো কিনা উল্টা ব্যাখ্যা করলো কিনা তাদের কি পরিণতি হবে বলেন আল্লাহর কথাকে যদি সঠিক অর্থ না দিয়ে উল্টা অর্থ করে তার কি পরিণতি হবে কত বড় জঘন্য অন্যায় কাজ তারা করছে তাকে ইলাই হেল ওয়াসী ই এই অসিলার একটি অর্থ হচ্ছে যে উপায় আসলে অসিলের অর্থ কি উপায় মাধ্যম যে মাধ্যমে তোমরা আমল করো আল্লাহ তোমাদের আমল দেখবেন আর রসুল আল্লাহ সাল্লা সাল্লাম ও দেখবেন যখন দুনিয়া ছিলেন তিনি নিজে দেখেছেন আর এখন আমাদের আমলকে ওনাকে দেখানো হয় এই যে আমল ইন আমলসঅাল হাত ইমান আর আমলে সালে হাত ছাড়া না জাতের উপায় আছে নাই এই আমল করার জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন এই আমল হলো অর্থ নেক আমলগুলো ওয়াসিল অর্থ ওয়াসিলার আরেকটি ব্যবহার হয়েছে হাজিসের মধ্যে ওয়াসিলার আরেকটি অর্থ এসেছে সেটা কি সেটা হচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতের ফের দাওসটা সবচেয়ে উঁচু ফের একদম টপ লেভেলে একটি মাত্র জান্নাত আছে অংশ কিন্তু হাইস্ট লেভেলের জায়গাটার নাম হচ্ছে ওয়াসিলা এই বিষয়ে হাদিস কি এসেছে নবী নিদা যে ব্যক্তি আজান শোনার পরে বলে এই দোয়াটা পরে কোন জায়গায় তাহলে এই দোয়া নিয়মিত যে ব্যক্তি আজান দেওয়ার পরেই পড়ে তার জন্য আমার সাফা আত একদম নির্ধারিত হয়ে যাক অবধারিত হয়ে যায় আমরা কতদিন আজান শুনেছি কথাই লিপ্ত আছি আর আজানের জবাব দেয়নি দোয়াও পড়েনি বলন্ত হিসাব করে অনেকবার করেছি এরকম আর করা যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এরপরে আরেকটি হাতিসে এসেছে আচ্ছা আহ ইদা সান মুদিন যখন তোমরা শুনে যে মুজান আজান দিচ্ছে তাহলে সেই যা বলে এগুলাকে হুবহু তাই আনসার করা মানে আজানের জবাবদার সুম্মা সল্লু আলাইয়া অতপর আজানের জবাব দেয়া শেষ হয়ে গেলে চট করে আমার উপরে সামান্য একটু দরশরী পরে ফেল সালাইয়া সাল্লাহ আলাইহে আশ্রাহ যে ব্যক্তি আমার উপরে একবার মাত্র দরশ্বরী পাঠায় আল্লাহ তারা তার প্রতি দশ বার সর পাঠান অতপর দরশ্বরী পরে সুম্মা সালু উলিয়াল অত আমার জন্য আল্লাহ আমাকে বরাদ্দ করে দেন এই দোয়াটা করমাহাদা আছে ওইটা কি জিনিস ওয়াসিল এটা কি জিনিস সেটার ব্যাখ্যা তিনি বলছেন যে আব্দিমিন এটা জান্ন হাইয়েস্ট লেভেল একটি জায়গা যেটা একজন বান্দাকে আল্লাহ বরাদ্দ করবেন আর কেউ পাবে না ও আন আকুনা আনা হুয়া তোমরা দোয়া করা আমার আশা আছে আমি সেটা পাওয়ার তোমরা দোয়া করতে থাকো আল্লাহ যেন সেটা আমাকে দেয়। দেয়াস আলহা যে ব্যক্তি আমার যেন ওয়াসিলা ওই জায়গাটা চায় আল্লাহর কাছে দোয়া করে দেয় হ্যাঁ সেই সেই অংশটা কি আতে মোহাম্মদ আলিল মোহাম্মদকে ওসিলা দান করেন আল্লাহ এই অংশটা যে ব্যক্তি পড়ে দেয় হাল্লাদ আলহি সাফা আমার সাফা তার জন্য অবধারিত হয়ে থাকবে আরেকটা হাজির শেষ আসাই যখন আমার উপরে তোমরা পাঠাও আমার উপরে ওসিলার জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করো তাসুল্লাহ ওমল ওসিলা সাবাইকাম জিজ্ঞেস করেন ইয়ারাসিল্লাহ ওয়াসিলা জিনিসটা কি আহ আলা দারা জাফির জন্য আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা দরখাস্ত দিতে থাকো আল্লাহ আব্দুল ফিদ্দুনিয়া ইল্লা কুন্তুল্লাহ শাহিদান আর শাহিয়ানা যে ব্যক্তি নিয়মিত আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিদার দরখাস্ত দিয়েছে আমি তার জন্য দুনিয়ার এ কাজ নিয়মিত করেছে আমি তার জন্য সাক্ষী হয়ে অথবা আমি তার জন্য এই আয় এক শেষে আল্লাহ তালা বলছেন ওজাহিদাবাহ তুমি আর তোমরা হে মোমেনরা ই আল্লাহকে ভয় কর আর আল্লা সন্ধান করতে বলেছেন ওকে যে লাম্মা আমার অতপর আল্লাহ তালা তাদেরকে নে আমল করার জন্য তাকে অর্জন করার জন্য নেক আমল বাড়িয়ে দেওয়ার জন্য বলে অত প্রয়োজন বোধ যখন ইসলামের উপরে আঘাত চলে আসে কোন মুসলিম দেশের উপরে আঘাত চলে আসে সেখানকার লোকদেরকে প্রতিরক্ষার জন্য যে দায়িত্ব পালন করতে হয় সেটাকেই জেহাদ হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে ওই ক্রেতালের দিকে করার জন্য প্রয়োজন বোধ মোমিনদেরকে আল্লাহ তালা উৎসাহিত করছেন তাহলে কি হবে লা আল্লাকুম কুম তুফুন তাহলে আশা করা যায় যে তোমরা কামিয়াব হবে নিশ্চয় তারা কুফরি করল আ তাদের জন্য কি হবে তারা যদি এই জমিনে যা কিছু আছে সব কিছু এবং সম আর আরো কিছু থাকে সব কিছু দিয়ে কেমন দিন তারা নিজেদের মুক্তিপণ দিয়ে আল্লাহর কাছে মুক্তি পেতে চায় তাও সেদিন তাদের কাছ থেকে কবুল করা হবে না ওলাহ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ওলাহুমাদ তারা কতই না চাইবে সে যার নাম থেকে বেরিয়ে আসতে কোন রকমে পালিয়ে আসতে কিন্তু তারা কোনোদিন দীর্ঘমেয়াদী আদাব তারা সেখানে কিভাবে চাইবে এর একটা হাদিসরীফে এসেছে ইউটা বিরাজ মিনা হালিম নাম থেকে একটা লোকে ধরে আনা হবে তাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে ঠিকানাটা কেমন লাগছে বলতো আহা কি খারাপ ঠিকানা আর কি বলবো তোমাকে যদি দুনিয়ার গোটা দুনিয়া যে দুনিয়া তুমি বসবাস করি এসেছ ওই দুনিয়াটা যদি এখন আবার নতুন করে সৃষ্টি করা হয় সম্পূর্ণ সোনা দিয়ে বানানো হয় আর সেই দুনিয়াটার বাদশাহ তোমাকে বানানো হয় আর তোমার কাছে চাওয়া হয় তুমি কি এই দুনিয়ার বাদশাহীটা সোনা সব কিছু দিয়ে এই জাহা নামের আগুন থেকে মুক্তি নিবা তাহলে তুমি দিতে রাজি আছো ভাইয়া কোন নাম ইয়ার আবর যে আল্লাহ বলেন কি আমি অবশ্যই দিয়ে দেবো গোটা দুনিয়া দিয়ে দেবো সোনা দিয়ে ভর্তি করে দিলেও দান করো জরুরি পরিবারের পরিজনের খরচপত্র করো বখিল কোথা সেগুলো করি আর দুনিয়ার হালাল তরিকা বাদিয়ে হারাম তরিকায় প্যাট ভর্তি করার চেষ্টা করেছ কাজে তুমি এখন গোটা জমিন দিতে রাজি আছো না ফাই উমারুবিহ আবার তাকে ফেলে দেওয়ার জন্য নিক্ষেপ করা হবে দুনিয়ার মধ্যে মানুষ কি করছে আজকে বলেন দুনিয়ার ইতিহাস দেখেন প্রতিটি দেশের অবস্থা দেখেন ক্রিমিনালগুলো আজকে অবস্থা দেখেন এই দুনিয়ার টাকা পয়সা জমিন ফ্ল্যাট বাড়ি লুটপাট ক্ষমতা দখল এইগুলোর জন্য কি করছে কি করছে বলেন ক্রাইম গুলোর যদি কেউ লিস্ট বানায় মনে হয় যেন দুনিয়ার সমস্ত কাগজগুলো শেষ হয়ে যাবে ক্রিমিনালদের ক্রিমিনালেখে শেষ করা যাবে না কি নির্যাতন কি জুলুম কত হত্যা কত রক্তপাত করে যাচ্ছে শুধু জন্য আর শেষ করে দেওয়ার আখেরাত এই সবগুলো চুল ছিঁড়ে ফেলবে জাহান্নামে গিয়ে আফসোস করতে করতে কাজেই মুসলিম উম্মার সাবধান এরকম জুলুমের এবং অন্যায় অপকর্মের দায়িত্ব মাথায় নিয়ে যদি আমরা যাই তাহলে আমরা সর্বনাশ হয়ে যাবে তোমার জুলুম থেকে সাবধান এই জুলুমকে দিন তোমার জন্য অন্ধকার দেখে নিয়ে আসবে জুলুম তোমার অন্ধকার নিয়ে আসবে আল্লাহ তালা আমাদেরকে জুলুম থেকে রক্ষা করুন এবং আল্লাহ তালা জালিমদের হাতকে গুঁড়িয়ে দিন